যুগ যুগে মুসিদিকদের মধ্যে সিরকের একটি বড় কারণ সাফাত আজকে চোদ্দশো বছর পরেও যদি আমরা পৃথিবীতে লক্ষ্য করি সিরকের যতগুলো কারণ তোর মধ্যে বড় একটি কারণ হল সাফা। আপনি যদি এই এইখানে ঘোষণা দিয়ে দিতে পারেন এই মানুষগুলোকে বিশেষ করে যারা আছেন যারা শুনতেছেন আপনাদেরকে যদি বলে দিই যে শোনেন আপনারা তো সবাই গুণাগার মানুষ কেউ নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না তা আপনাদেরকে একজন মানুষ দড়ায় দিই যে মানুষটা ধরলে আপনাদের সবাইকে একসাথে লঞ্চে তুলে অথবা ট্রেনে করে সবাইকে জান্নাতে নিয়ে যাবে এই কথাটা যদি ধরাই দিতে পারি তে বলবেন যে আসলে তো ঠিক কথা এই সামান্য আমল করি যে আমল এই আমল দিয়ে আমার জান্নাতে যাওয়া সম্ভব নয় ওই মানুষকে ধরতে হবে তার কাছে যাইতে হবে। তাহলে সে জাননাতে নিয়ে যাবে তো সে জাননাতে নিবে কিভাবে সাফাহাতের মাধ্যমে কারণ তার সাথে আল্লাহর সাথে হটলাইন তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক খুব ভালো আল্লাহর কাছে কিনারা থাকে আল্লাহর মোকার তাহলে তারকে যদি ধরা যায় সে আল্লা সুপারিশ করে আমাকে নিয়ে সুত খাই ঘুস খাই যাই করি অসুবিধা কি আর গোস খাইলেও অসুবিধা নাই গোসের থেকে কিছু ওই হুজুরেরও দিলাম যেহেতু হুজুর আমার জন্য কাজ করবে সাবাদ করবে এটা বিরাট একটা কাজ আপনি আরবের মুর্শিকদেরকে জিজ্ঞাসা করা হয়েছে আমরা তো পাগল না তারা রাসুল কে বলতেছে আপনি মনে করছেন আমরা তো পাগল আমরা তো পাগল না আমরা যে আবাদত করি এরা আমাদেরকে আল্লাহর কাছে সাফাত করবে সুপারিশের আশা আমাদের দেশের যত মানুষ করে জানলাতে নিয়ে যাবো এই আশায় কিন্তু দৌড়ায় তাকে যদি বলতেন যে ভাই কেউ কারণে সুপারিশ করতে পারে না তো দেখতেন যে সে এক টাকাও খরচ করতো না তার টাকা পয়সা খরচ করা দৌড়ানে সবকিছুর মূলে কিন্তু সাপাল এইটা আজকের যুগের নতুন বিষয় না এটা হাজার হাজার বছরের যতগুলো কারণে বড় একটি কারণ হল সুপারিশ মানুষ সুপারিশের আশায় তোড়ায় মানুষ মনে করে নিজের আমল দিয়ে নিজের আখলাখ দিয়ে নাজাদ পাওয়া সম্ভব না সুপারিশ লাগবে কে আমাদের ময়দানে সুতরাং ফিন না ধরলে বুজুর্গ না ধরলে উলিয়া উলিয়া না পাওয়া যাবে না এই সুপারিশের পিছে তোড়ায় মানুষ এটা প্রাচীন আমল থেকে সির্কের একটা বড় কারণ আল্লাহ সাফাতের কথাটা বলছেন আল্লাহর অনুমতি ছাড়া কাউকে সাফাত করবে এত কেন শতান হাজারো থাকে তাকে ওই সেরেকের দিকে নিতে পারবে না সাফাতের ব্যবসা তাকে দিয়ে করতে পারবে না কারণ আল্লাপাক বলেছেন মান জাল্লাহ কেউ কারো ইচ্ছা মতো কাউকে সাফাত করতে পারবে না এখন আমি আপনি যাকে সাফাতকারী মনে করতেছি সেই কে আমার ময়দানে সুপারিশ পাবে কি না এটার নিশ্চয়তা নাই সেই কামনে আমার আপনার জন্য সাফাহাত করবে সে নিজে বাঁচতে পারবো কিনা কেমন সেভাবে আল্লাহ আল্লাহ আবার আল্লাহ রব আলীন যাকে অনুমতি দিবেন যার জন্য অনুমতি দিবেন তার বাইরে করা যাবে না ধরেন একজন ব্যক্তিকে একজন সাহাবিকে অনুমতি দিলেন আল্লাহ বললেন যে তুমি সাপাহাত করো তো ওই সাহাবি ইচ্ছা মতো তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে সবাইকে জান্নাতে নিতে পারবে অনেক সাহাবির বাবা মা মুশরিক এখন ওই সাহাবি ইচ্ছা করলে আমার মা বাবার একটু নিয়ে যাই পারবেন আল্লাহ সব তালে ঠিক করে দিবেন ওই সাহাবি কাকে কাকে সাফা করবে। এই মানে কার জন্য করবেন এটাও আল্লাহ নির্ধারণ করবেন কে করবেন এটাও আল্লাহ নির্ধারণ করবেন দুটাই আল্লাহর নির্ধারিত তাহলে আমি আপনি সাফাহাতের জন্য আল্লাহ সাফাহাত আমার আপনার সাফাহ মুসা আলহি সালামকে দিয়ে হইতে পারে নু আলাইকে দিয়ে হইতে পারে দাউদ আলি সাল্লামকে দিয়ে হইতে পারে আবু বকর ওমর ওসমান দিয়ে হইতে পারে মোহাম্মদ রসুল্লাহামকে দিয়ে হইতে পারে কাকে দিয়ে হবে এটা আল্লাহ বিরত থাকা আল্লাহ বলেন তিনি সেই আল্লাহ যিনি একমাত্র তোমাদের রব একমাত্র রব হলো আল্লাহ আল্লা আবাদত কর যে আল্লাহ তোমার সাফাহাতের ব্যবস্থা করবেন তো সে আল্লাহর কাছেই দৌড়াও অন্য জায়গায় না দৌড়াই ফা বধু একমাত্র তার আবাদত করো ওই আল্লাহর আবাদতে